বাংলা মানবতা সমাধান بسم الله العالمين والصلاه والسلام على اشرف الانبياء وسيد المرسلين نبينا محمد وعلى اله واصحابه واتباعه ومن دعا بدعوته الى يوم الدين সম্মানিত দর্শক মণ্ডলী الله وبركاته হাদিস শরীফ থেকে ধারাবহিক আলোচনা আমরা শুনিয়ে আসছি সে শকনত আরেকটি হাদিস আজকে আমরা শুনবো আবুদি রাজুবর্ণ করেন করলেন তোমাদের পূর্বের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 আল্লার কাছে খালি হাতেই যাচ্ছেন এইটাই তার ধারণা তার কোনো আমল নেই এটাই তিনি মনে করছেন তখন তিনি বললেন ওয়াইম আল্লাহ দে এখন এ অবস্থায় আল্লাহর কাছে যেতে তার খুব ভয় হচ্ছে যে মৃত্যুর সঙ্গে সঙ্গতে আমাকে আল্লাহ তারা শাস্তি দেওয়া শুরু করবে কবর আধার থেকে শুরু করে চলতে থাকবে যাহার নাম অবধারিত এই রকম তার আল্লাহর ভয় দিলের মধ্যে এসে গেল। আল্লাহর ভয়ে সে এখন পরেশান হয়ে গেল। এখন সে সন্তানদেরকে ওসিয়াত করল আমার কথা শোনো আমি আমলের অনেক ত্রুটি করেছি আমার কোনো আমল নাই আল্লাহর কাছে যাওয়ার মতো আমি আল্লাহর এই আজাব সহ্য করতে পারব না এক কাজ কর আমি ইন্তেকাল করে ফেললে ফা আখ আমার শরীরটাকে জ্বালিয়ে ভস্য করে ফেলবে সাই করে ফেলবে আমাকে কবর দিও না হাত তা ফাহমান ফাঁস ফাঁকুনি একদম পুরো ভস্য হয়ে গেলে আমার শরীরটাকে একদম পাউডার বানিয়ে ফেলিও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 আর কবরের মধ্যে কবর আজাবো হবে না আল্লাহ তালা জিজ্ঞাসা করলে ফেরস্তলা জিজ্ঞাসা করলে মানরবো আমার দিনে যদি উত্তর দিতে না পারি দেওয়া লাগবে না তার বুঝ আর কি এটা আর আল্লাহতালা আমাকে আবার চিন্তা করার জন্য খুঁজে পাবেন না কারণ এত জায়গা ছড়িয়ে গেছে আমার সাই আল্লাহ তালা সম্পর্কে তার জ্ঞানের কিছু কমতি হয়ে গেল এরপরে ফ আখাদা মাসি কাহুমা আল্লাহ আলী কী সে তাদের সঙ্গে পাকাপ আমি যা বলছি করবা কিনা কথা ঠিক রাখবো তো সবার থেকে কথা আদায় করে ছাড়ল তারা যেন এর কোনো বর খেলাপ না করে তাই করা হলো। এরপরে আল্লাহ তালা তাকে ডাকলেন ফাঁকা আল্লাহ কুন তাকে বলে তুমি আবার আমার সামনে চলে আস হয়ে যাও বি কুন তুমি হয়ে যাও এখন সে ফাইদা রাজুলন কায় সে আল্লাহ সামনে দাঁড়িয়ে গুলো তার পুরো অস্তিত্ব নিয়ে আব্দি মা আলামা ফা আলতা হে আমার বান্দা তুমি কি কাজ করে আসছো মনে আছে তুমি সৃষ্টি যেন না আবার আমি খুঁজে না পাই তার জন্য ওসিয়ত করে এসছো যাই করা তাই করেছে এখন তো তুমি আমার সামনে আবার পুরো মানুষ এসে গেছো এই কাজ করলা কেন এমন করলা কেন উল্টাপাল্টা নিসিয়া করে আসলা কবর না দিয়ে তোমাকে এরকম করতে কলমা খাফাতুকা আল্লাহ আপনার ভয় করেছে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 আরেক তরিকায় বর্ণনা করেছেন একটু সামান্য দু এক চার শব্দ এদিক সেদিক হয়ে সেখানে রসুল্লাহ সাল্লাহ সাদ করেছেন কেনা কানা কেনা কাবলাকুম ইসি উজ্জান তোমাদের আগের কোনো এক কমের একটি লোক সে তার আমল তেমন নাই ইজন্য সবসময় সে খুব নিজেকে হতাশ মনে করত তার হতাশায় এসে যেত মৃত্যুর আগে সে তার পরিবারকে ডেকে বলল। ঈদ আনা মৃত্যু ফাহুদ আমি মারা গেলে ওই একই কথা আমাকে জালিয়ে পুড়িয়ে ছাই করে একেবারে সাগরে ফেলে দিবা একেবারে বাতাসের মুখের মধ্যে সাগর যেন চতুর্দিকে আমার এই ছাই ফেলে দেয় বাফা আলু বি করা হলো এরপরে আল্লাহতালা তাকে জমা করলেন এবং তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন কেন এই কাজ করেছ সে বললো যে আল্লাহ আপনার ভয় করেছি আল্লাহ তালা তাকে মাফ করে দিলেন অনের আসছে ইবনু আবি হামজা থেকে তার আগে শহীদ বখারিতে আরেকটি রেওয়ায়ত এসেছে ওদয় ফরাজি আলমের রেওয়ায়তটা একটু সামন্ব ব্যসম হয়েছে সেই রেওয়ায়তা প্রায় একই এর ব্যাখ্যায় একজন মোহাদেশ তিনি হলেন ইবনু আবি হামজা তিনি এই হাজিসের ব্যাখ্যায় বলেছেন ক্যান রাজুল মুমিনান কয়েককে দিন শেখা দরকার লোকটা মোমেন ছিল আসলে মুসলিম ছিল তার মনে আল্লাহর ভয় ছিল ইমান ছিল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 পূর্বের সরিয়েতে কোনো কোনো জিনিস অ্যালাউড ছিল হয়তো বা থাকতে পারে নিজেকে জ্বালানোর কাজটা হয়তো এই আমাদের শরীয়তে নিষেধ ওই শরিয়াতে এলাউড হতে পারে মনে আছে বনি ইসরাইলের যারা মুসা আলাহিসাল্লামের সঙ্গে গিয়ে সেরেক করেছিল বাসুর পূজা করেছিল মনে আছে তো বাসুর পূজা করার পরে মুসা আল্লাহিসাল্লাম যখন ফেরত আসলেন তাদেরকে বুঝালেন তারা বুঝলো যে বাসুর পূজা করেছে সেরেক করে ফেলেছে বড় ক্রাইম করেছে এখন তাদের তবা করতে হবে তখন তাদের তবা করার জন্য কি ফর্মুলা আসলো তাদেরকে হত্যা করতে হবে তাকে হত্যা করা হবে তার তবা কবুল হবে আর কেউ যদি নিজেকে হত্যা করতে তাকে এগিয়ে না নিয়ে আসে পালিয়ে যায় তার তবা কবুল হবে না এরকমভাবে ওই শরীয়তে এগুলো ছিল কিন্তু আমাদের শরীয়তে আল্লাহ তালা এই উম্মতের প্রতি অনেক অহসান করেছেন রহম করেছেন এই উম্মাতকে তবা করার জন্য এত কঠিন সিদ্ধান্ত নিতে হবে না হয়তো তাদের সে উম্মতের মধ্যে এরকম এত সহজ ছিল না তবার জন্য আর ওই রকম তরিকা হয়তো আল্লাহ তালা ওই শরিয়াতে অ্যালাউ করেছেন এটাও একটা ব্যাখ্যা এসেছে যাই হোক মুদ্রাক কথা হচ্ছে ওই লোকটার আল্লাহর ভয় যে দিনের ভিতরে আছে এই ভয়টাকে আল্লাহ তালা অ্যাপ্রিশিয়েট করেছেন এটাকে আল্লাহ তালা যথেষ্ট মূল্যায়ন করেছেন এবং এই কারণে আল্লাহ তালা তাকে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 একটা বিরতির দিকে যাবো পরে আবার আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ আশিম মাদানি আর আপনারা দেখছেন বাংলা Dialogue. Dialogue. Dialogue, discussion, discussion, discussion. discussion. debate, debate. debate. Rebuttal. Rebuttal. Rebuttal. Conclusion. rebuttal, conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Let's listen. Shammukh Shammure. Ratno-tay aapunosh Shamprachar. shakal shay bangladeshe. Beast TV bangla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 সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক মণ্ডলী আমরা বিরতির পূর্বে হাজির শুনে আসছিলাম আল্লাহর ভয়ে একটি লোক মৃত্যুর আগে তার সন্তানকে যে ওসিয়ত করে যায় আল্লাহ আল্লাহতালা তাকে যখন জিজ্ঞেস করেন উল্টাপাল্টা ওসিয়ত কেন করেছিলে সে আল্লাহর কাছে স্বীকার করে যে আল্লাহ আপনার আজাবের ভয়ে আমি এরকম পালিয়ে যেতে চেয়েছিলাম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 আর যার দিলে আল্লাহর ভয় বেশি তার ইমানটা খুব ভালো মানের আল্লাহ তালাকে আমরা ভয় করব না ফেরেস্তারা যারা করে না তারা পর্যন্ত আল্লাহকে ভয় করে। আল্লাহ তালা তাদের কথা বলছেন সুরান্নানের পঞ্চাশ নম্বর আয়াতে ইয়াহা ফোনা রবাহাউতি ফেরস্তাগণ তাদের রবকে যিনি উপরে আছেন সেই রবকে তারা সব সময় ভয় করে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 দুটো একসঙ্গে থাকবে কিন্তু ভয়টাকে আগে নিয়ে আসা হয়েছে কারণ ভয়ের গুরুত্ব অনেক বেশি আর নিশ্চয়ই মনে রাখো ভয় করে আবার নিরাশ হয়ে যেও না ইন্না রহমত আল্লাহ আরিবিনীম মনে রেখো নিশ্চয়ই আল্লাহর রহমত মোমিনদের নেককারদের অনেক কাছে আল্লাহর রহমত নেককারদের অনেক কাছে আল্লাহ আল্লাহতালা সুরা ইব্রাহিমের চোদ্দ নম্বর আয়তের সাথ করেন ওয়ালানুসকান্নাকুমুল আর দামিম বা আদিহিম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 এরপরে সুরাল ইনসানের নয় এবং দশ নম্বর আয়ত আল্লা তালে সাদ করেন ইন্না মানুতা শুকুর ইন্না আবু সান কমতরিরা যখন গরিব মিশ্র অসহায় লোকদেরকে দান খারাত করে খাবার দাবার দেয় ক্ষুধার তোকে খাওয়ায় মমিনরা তখন তাদেরকে লক্ষ্য করে বলে যে আমরা তোমাদেরকে আল্লাহর ওয়াস্তে খাওয়াই দান করি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 ওই কারণেই আমরা দান খারাত করি ওমর আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলী বলেন মান খাফ আল্লাহ আল্লাহ মিন হুকুল্ল্লসাই অমালাহ খা ফিনকুল্লসাই কি সুন্দর কথা যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করেন আল্লাহ তালা এই লোকটাকে এত হাইব দান করেন যে অন্যান্য মাহলুক এই লোকটাকে খুব ভয় করে খুব সম্মান করে চলে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 এই বিষয়ে আইলেম শিখতে হবে বেশি করে আল্লাহ তালার ক্ষমতা কুদরতগুলোর শানগুলো জানার সম্পর্কে এরপরে আল খাউফ মিন সাল ইমান মানুষ কোন সময় ইমান হারিয়ে যায় কারো ইমান চলে যায় মৃত্যুর আগে শয়তান ইমানটাকে ছৌ নিয়ে যায় আল্লাহনে আউজিক আইয়া তাক নিয়ে শয়তান মউত আল্লাহ আপনার কাছে পানা চাই শয়তান মৌতের সময় আমার ইমানকে ছৌ নিয়ে যায় এই অবস্থা থেকে এই এরকম দোয়া পড়েছেন ডুল্লাহ সাল্লাই সাল্লাম কারণ শয়তানের সর্বশেষ সুযোগ মৃত্যুর সময় এসে বলে সারা জীবন আল্লাহকে বিশ্বাস করেছে আল্লাহকে দেখেছ কোনো দিন না দেখি নাই তো এমন উল্টা পল্টা একটা অমূলক বিশ্বাস নিয়ে মরতে চাও এটা ছুঁড়ে ফেলে দাও তোমার মাথা থেকে এর কোনো ভিত্তি নাই এরকম ওয়াশ ওয়াশা মৃত্যুর সময় দেয় শয়তান তখন অলরেডি মানুষ মৃত্যু যন্ত্রণায় পেরে কলজা গোলজা শুকিয়ে যাচ্ছে পানির পিপাসায় আর তখন যখন সে এরকম করে ওই একটা সুযোগ ওই মুহূর্তে আমাদের মুখ থেকে কথা বের করতে পারে কিনা যে আমি বিশ্বাস করি নাউজবিল্লাহ তাহলে ইমান সালভ হয়ে যেতে পারে ইমান নাই হয়ে যেতে পারে ইমান শয়তান ছৌঁ নিয়ে যেতে পারে বিশেষ করে মৃত্যুর সময় এই ভয়ে আল্লাহর কাছে আরও ভীত থাকা লাগবে পানা চাওয়া লাগবে তারপরে ভয় থাকবে আদমের কবুল মিনাল আমল আমি এটা এত আমল করলাম যাই কিছু করেছি ভাঙ্গাচুরা আমল কি আমার কবুল হয়েছে কত মানুষ তো আমল কবুল হবে না কত না আমাদের নামাজ পড়ে তাদের নামাজ কবুল হয় না আলখাউফ মিনারজনু গুনার ভয় কত গুনা করেছি এই ভয়ে ভিতর হয়ে আল্লাহর কাছে আসতে হবে আলখাউফিন হাজাবিল্লা আল্লাহ তনহ কাউকে আল্লাহ তবা নসিব করেন না ওই রকম হয়ে যায় কিনা যেমন আল্লাহ তাল্লাহ ফেরা আউ করতে চেয়েছে তাকে তবা নসীব করেছেন না আমাকে যেন আল্লাহ মৃত্যুর আগেই তো অবানসিব করেন এই কারণে ভয় করতে হবে আল আলখাউফ মিনান্নার জাহান আমের আগুন থেকে জাহান নামের আগুনের বর্ণনা কর্ম শরীফে হাজির শরীফে যেভাবে এসেছে এগুলা শুনে শুনে দিলের মধ্যে ভয় আনা আল্লাহ এরকম যদি আমাকে জ্বালানো হয় আমি কেমনি সহ্য করব জাহান নামের জাকুমের কথা এসেছে সিজির কথা এসেছে এগুলা থেকে ভয় করা আল্লাহ তালা কেমতদিন তাকাবেন না মতাকাব্যদের দিকে গর্বকারী অহংকারদের দিকে আমাকে যেন আল্লাহ তালা তার রহমতের নজর থেকে তাকানো থেকে বঞ্চিত না করেন এই কারণে ভয় আনতে হবে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 আমার প্রশ্ন হলো এই ভয় নিয়ে যে কোরআন মাজিদ পড়লেই আমরা দেখতে পাচ্ছি কোরানে আল্লাহলা বলছে যে একমাত্র আমাকেই ভয় করো আমাকে ডাকো আমাকেই ভয় করো এখন আমরা যদি জাহান্নামের ভয় করি জাহান ভয় করে চলি আসলে জাহার নামের নিজের জ্বালানের কোনো পাওয়ার আছে যাহার ধরে আনবে আপনাকে যে আমি তোমাকে জ্বালাবো আল্লাহ তালা জাহান নামকে তৈরি করেছেন যাকে যাকে আল্লাহ জাহার নামে জ্বালাতে চান জাহার নাম তার ডিউটি পালন করবে জাহার নামের নিজস্ব কোনো ক্ষমতা নেই এখন এই বলে এই আমরা কেউ বলি না যে জাহার নাম তুমি আমাকে জ্বালিয়ে না আমরা এই দোয়া করি কেও। এই দোয়া করলে যাবে। আমরা আল্লাহ তালার কাছে করি যে আল্লাহ আমাকে জাহার নাম থেকে বাঁচান তাহলে সেরে খার প্রশ্ন আসে না আমরা জান্নাত বলি না জান্নাহ তুমি আমাকে একটু জায়গা দিও জান্নাতের ক্ষমতা আছে আমাকে জায়গা দিতে কোনো ক্ষমতা নেই আমার আল্লাহ তালা আমাকে জান্নাতের জায়গা দেবেন মেহরবানি করে জান্নাতের দরখাস্ত আমি আল্লাহ তালাকে দেব ঠিক তো আমি কবর আজাবকে আমি ভয় করি কবরের নিজস্ব কোনো শক্তি নাই শাস্তি দেওয়ার কবর কারোর জন্য বাগান হয়ে যাবে কারো জন্য শান্তির কারণ হবে শান্তির ঘুম হবে দুলহার মতো ঘুমাবে আর কারো কবর আজাব হবে মারাত্মক আজাব হবে এই জন্য কবর কেও আমরা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 আমার কাছে বানা চাও যখন বান্ধা আল্লাহর কাছে বানা চায় আর কোনো আশঙ্কা থাকে না এটা তিওর তৌহিদ খাঁটি তহিদ হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জাহান্নাম আজাব থেকে কবর আজাব থেকে হেফাজত করুন পানা দিন আশ্রয় দিন আবিল্লাহি তৌফিক এর মাধ্যমে আজকে আমাদের এই সেশনের এখানে সমাপ্তি হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী সেশনগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু ওহ oh. oh.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 আমাদের সাথে অংশ নিন আল্লাহাম শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যাঙ্ক জি বি বা বর্মিংহাম ইউকে পাউন্ড ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড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 ण्य और बर्जन्य आज रत साढ़े नटाय पुन सम्प्रचार सकाल आठटाएल पीस टी बांगलाय